উপলক্ষে উইন্ডস এর বিশেষ লেকচার সিরিজ সিরিজটি গত পর্বে আমরা ইসলামের এক গৌরবময় অধ্যায়ে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 আমরা কথা বলছিলাম কিভাবে মুসলিম উম্মাহ তখন বিভক্ত হয়ে পড়েছিল কিভাবে তখনকার নেতারা নিজেদের সিংহাসন রক্ষার জন্য উঠে পড়ে লেগেছিল. ছিল নিজেদের অক্ষত রাখা যায় সে চিন্তায় বিভোর অবশেষে সৈফুদ্দিন কুতুজ নামের একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ান প্রায় পঞ্চাশ বছর ধরে কেউই অত্যাচারী তাঁতারিদের বিরুদ্ধে উঠে দাঁড়াবার সাহস করছিল না আমরা আগে পর্বে বলেছি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 এই জন্য সমাধান বেছে নিলেন একজন নেতীকা আর উপদেশ দিয়ে সাহায্য করছিলেন প্রয়োজনের সময় এই গুরুত্বপূর্ণ ফতোয়া উম্মাহকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল প্রশ্ন আসতে পারে লোকজন কেন আলিজ ইবেন সালামের কথা মেনে নিয়েছিল এর কারণ হল উনার ছিল ক্রুস্টেদারদের সাথে আতাৎ করা মুনাফিক মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলার এক সাহসী অতীত তিনি উম্মার এই মুনাফিকদের বিরুদ্ধে নিয়মিত কথা যদি আজ তিনি বেঁচে থাকতেন তাহলে নিঃসন্দেহে আজকের পরাজিত মানসিকতার মর্জিয়ারা যারা শাসকদের পূজা এবং দাসত্ব করে বেড়ায় তারা তাকে খারেজি তাঁক এবং উগ্রপন্থী বলে ট্যাগ দিত সে সময় সকল উলামাদের মধ্যে কুতুসুদু আলহিজ বিন সালামের কাছেই গেলেন কারণ হক পন্থী আমির ঠিকই হক পন্থী আলেনদের চিনতে পারেন কুতুস গেলেন আব্দুস আবদুলসালামের কাছে এবং জিজ্ঞাসা করলেন আমাদের কি করা উচিত আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য তাঁতারদের ওপর ঝাঁপিয়ে পড়ব নাকি আরও অপেক্ষা করব প্রায় অর্ধশত বছর ধরে কেউ তাঁতারদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায়নি কুতুসের প্রশ্নের জবাবে দৃঢ় ও সংকল্পবদ্ধ হৃদয় নিয়ে আলিজ ইবেন সালাম বলেছিলেন যুদ্ধ করো আমি তোমাদের বিজয় নিশ্চয়তা দিচ্ছি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 তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন সুরা মুহম্মদ আয়াত রমাদানের পঁচিশতম দিনে আকাশ বাতাস প্রকম্পিত করে যুদ্ধের দামামা বেজে উঠে তলোয়ারে ঝনঝন চারিদিক প্রতিধ্বনিত হতে শুরু করে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 নিজেদের নেতাকে হেলমেটবিহীন অবস্থায় শত্রু সেনাদের ভেতরে প্রবেশ করতে দেখে মুসলিম বাহিনী তাদের নেতাকে অনুসরণ করতে শুরু করল ঝড় হাওয়া পইতে শুরু করলারদের জেনারেল নিহত হল শত্রুপক্ষের সমগ্র বাহিনী তছ নচ হয়ে গেল এবং মুসলিমরা তাদের পিছু ধাওয়া করল কেউ কেউ মারা পড়লো আর অনেককেই গ্রেফতার করা হল মুসলিমদের এই অত্যাশ্চর্যজনক বিজয়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 শক্তি দিয়ে আমরা কখনোই তাদের সাথে পেরে উঠব না কারণ লোকবল আর উপায় উপকরণে তারা সব সবসময় আমাদের চেয়ে শক্তিশালী তাই আমাদের বিজয় শুধু তাকোয়া অর্জনের মাধ্যমে আসবে অন্য কিছুতে নয় আইনজালতের যুদ্ধে বিজয়ের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মার সান মান প্রভাব প্রতিবর্তীতে আমূল পরিবর্তন আসে এর মাধ্যমে কুতুস উম্মার হারানো গৌরব এবং উম্মার পুরুষদের সাহসিকতা ও পৌরুষ ফিরিয়ে এনেছিলেন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 لا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ زمিনে কাফেরদের অবাধ গতিবিধি তোমাদেরকে যেন প্ররোচিত না করে এটা কয়েকদিনের সম্ভোগ মাত্র তারপর তাদের চূড়ান্ত আবাস্থল তো জাহান নামে আর তা কতই না নিকৃষ্ট বিশ্রাম স্থল সুরা আলী ইমরানব্বই এবং সাতানব্বই মুসলিমরা উপলব্ধি করতে পারল যে আল্লাহ তাদের সাথে থাকলে তারা জয়ী হবেই তারা বুঝল ইমাম মাহদির আগমনের অপেক্ষায় বসে থাকার কোনো মানে নেই যেমনটা এখনও অনেকে বিশ্বাস করে তখনও করত যখন আল্লাহ কারো জন্য বিজয় ও কল্যাণ চান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 আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টে নিপতিত করেন তবে তিনি ছাড়া কেউ তা করতে পারবে না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 ক্ষমতায় থাকা অবস্থায় এই মুসলিমরা আল্লাহকে সন্তুষ্ট করেনি তাই আল্লাহ এবং আল্লাহর অনুসারীরা আজ তাদের প্রতি অসন্তুষ্ট এই উম মাহকে শিখতে হবে আমরা যা আমাদের সন্তানদের বৈপত্র শিখাই আমাদের নিজেদের তা সত্যি সত্যি বিশ্বাস করতে হবে আল্লাহ রসুলসাল্লা আলাই বলেছেন যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন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 এরপর এলো তািদের এক নতুন নেতা লং, সে দখল করল হালাব এবং মানুষ আবার আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন তাতাররা মুসলিমদেরশো ছেচল্লিশ বছর পর আইনজালতের পর সিরিয়া এবং মিশর ঐক্যবদ্ধ হল মুসলিম জাতির জন্য একটা বর্ম তৈরি হল কৌশলগত রাজনৈতিক ভৌগোলিক শিক্ষাগত এবং ঐতিহাসিক সকল বিবেচনায় এই ঐক্য ছিল বেশ গুরুত্বপূর্ণ ও মার একাত্মতা প্রকাশ পেল আল্লাহ বলেছেন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 raindropsmedia.org or through our Facebook page www.facebook.com slash raindropsmedia or through YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015